ওইটা দেখি ওয়ার্কিং ক্লাস পাড়ায় ওই সেই অ্যাটমসফিয়ারটা দেখতেও ভালো লেগেছিল আর কি মানে অবভিয়াসলি অল ওয়ার্কারস তারা সব দেখছে ডক ওয়ার্কারস এর সমস্ত আমি ওয়েস্ট থাকি সেখান থেকে ইসলান্ডনে যেতে হয়েছে থিয়েটার হলটার নাম দেখেছি আচ্ছা আর তারপরেই ওর নামটা হয়ে গেছে সেই থিয়েটারটা কি আবার এতে নিয়ে আসে ওয়েস্ট এবং ওয়েস্ট একটা পার্টিকুলার সময় ওদের কিন্তু তখন আমি থিয়েটার করবো বলতে ঠিক ছিল না আমাকে ইমপ্রেস করছে আমি দর্শক ছিল যে কাজে লাগাবো বা কিছু হয়তো মনের মধ্যে রয়ে গেছে পরে হয়তো যাই না ইনডাইরেক্টলি কাজে লেগেছে কিন্তু থিয়েটারের সম্ভাবনা কি হতে পারে অনেকখানি আন্দাজামে ভারত পেয়েছে আর একটা সুযোগ যাদের শুনেছি তাদের স্টেজে দেখতে পাওয়া সেটা এখন বুঝতে পারি কত বড় সুযোগ কে চার্লস লি না পার্টি নাম ছিল কম্পারেটিভলি অজানা একজনের একটা নাটক ভীষণ ভালো লেগছে লরেন্স অলিভিয়ার আমি দেখতে পাইনি কারণ হচ্ছিল লরেন্স অলিভিয়ার ওই এর জন অসবর্নের এন্টমার করছিলেন কিন্তু আমি প্রথম বছর গিয়ে ভাবলাম এখানে পড়াশোনা চাপ আমি তো সারাদিন চাকরি করে পড়ি ভয় পেয়ে গেছিলাম পাশ করতে পারবো না তখন আমি ভেবেছিলাম যে প্রথম পরীক্ষাটা দিয়ে নিয়ে তারপরে সব দেখো টেক তার ফলে তারপর তিনি আমেরিকায় চলে গেলেন আমার লরেন্স অলদিয়ারকে স্টেজে দেখা হল বেশ করে পরে এন্টারটেনমার নাটকটা আমি পড়ি যখন তখন আমার মনে হল কী জিনিসই মিস করেছি দেখেছি হ্যাঁ এবং তখন আরও দুঃখটা এই জন্য হলো যে তখনই পরীক্ষা দিয়ে বুঝতে পারলাম যে আমি কম পাবো সেই বয় যেহেতু আপনি এদের কথা বলবেন যে আমরা বই পড়ে যেটা আমরা ধারণা করি আমি তো কাউকে দেখিনি এই সময়টা আমরা বইতে পড়ি যে পুরনো ক্লাসিক্যাল স্টাইলের অভিনয় করে যেমন রেড ক্রেড লটন বিদ ইত্যাদি এরা ওই সময়টা মানে লেট ফিফটিজে হঠাৎ একটা ভীষণ চেঞ্জ করে সকলে চেঞ্জ করে বেশ রিয়েলিস্টিক ডাউন টু আর্থ লো নাবিয়ানা পুরোনো র্যান্ট নেই আমরা ইতিহাসে পড়ি যে এই লেট ফিফটিজটা হচ্ছে মানে ব্যাক ইন তারপর থেকে কিন্তু অন্য নাটকের অভিনয়। এইটিকে নিয়ে আসে এবং ভীষণ ভাবে অ্যাডজাস্ট করে এরা পাল্টে যায় মানে একটা লাইফটাইমের মধ্যে একটা স্টাইল থেকে টোটালি চেঞ্জ করে অন্য স্টাইলে ফিরে আসা একটা ব্যাপার ঘটে এটা মানে আগেটা আপনি দেখেন কিন্তু আর ইউ ইমপ্রেসড বাই देयर আছে উনি ওই সামথিং পেপারস একটা শর্ট স্টোরি আছে না আসপেন পেপারস হ্যাঁ কিন্তু প্লেটার নাম অ্যাসপারেন্ট পেপার ছিল না আর কি একটা সেইটা মানে মাত্র চারটি কি পাঁচটি চরিত্র বোধ হয় বা তারও কম বোধ তিনটি তিনটি চরিত্র দিয়ে আর পুরো মাইক্রেব রেড্রেপের অভিনয়টা আন্ডারঅিং এর দিকে ছিল লোক মানে ডিক্লেটরি স্টাইল একেবারে কম রাদার সিনেমাটিক বলা যেতে পারে ভীষণ লোকিতে হিতে অভিনয় ছিল এবং অন্য দুজনেরও তাই কে ডাইরেক্ট করেছেন আমি ভুলে গেছি মানে মাইকেল রেড্রেবও করে থাকতে পারেন বা অন্য কেউ করে থাকতে পারে কিন্তু সমস্ত জিনিসটা একটা রিয়ে লোক হিতে অভিনয় করে এবং তিনজনের অভিনয় আমার অসাধারণ সেটা কিন্তু অন্য স্টাইল এবং আমার খুব বেশি ভালো লাগেনি ওটা বুঝতেও আমার অসুবিধে হয়েছে আমার খুব একটা ভালো লাগেনি আর চার্লসনের যে পার্টিটা সেটা একটা ফ্যামিলি ড্রামা মানে যে হেড অফ দা ফ্যামিলি চার্ল গার্ড করছেন করেন বাবাকে সামলাতে পারেন না এবং যদি মনে পড়ছে পার্টি মানে মেয়েটির সতেরো বছর বয়সের বার্থডে এটা মা একটুখানি করতে চেয়েছেন এবং বাবাও উৎসাহী কিন্তু সেই পার্টিটা কিন্তু একেবারে এবং সেটা আমার তারপার না জার্জ লটমের হাসকম নাম দেখে ছোটবেলায় কলেজ লাইফে দেখেছি মানে সাংঘাতিক মুগ্ধ হয়েছিলাম আমি প্রচন্ড বাড়িতে এসে গল্প বলেছি মাকে বলেছি মা এটা দেখো আমরা আমি দেখবো আমি লঞ্চনে দেখেছি সাইলেন্ট দেখছেন আমি আর কারোর দেখবো লঞ্চেন আমি তখন মনে হয় যে সব কনজারভেটিভ ভ্যানার দেনা অনেক কিছু বলেছিলাম লঞ্চে দেখে যদি করবে আমি রাজি করাতে ভাল লাগ বেশি দেখতেন না তাহলেও রাজি করাতে পারলাম আমার নিজেরই হাসি পেয়েছে আমি চার্জ কাটানোর পরেই আমি কিছু দিয়ে আমি উৎসাহ বোধ করলাম না হয় একটি মাত্র সেটা ওই গোড়ার দিকে যার একটা অংশ হচ্ছে রোমিও অর্গানাইজ করছিলো সেইটা দেখেছিলাম আর কি ভালো লেগেছিলো ইমপ্রেসড হয়েছিলাম কিন্তু একটা ভয়ানক ধাক্কা দেওয়ার মতো কিছু হয়নি আর এদিকে যে ওল্ড দিকে শেক্সপিয়ার হয় আমি খুব উৎসাহ বোধ করি এখানে শেক্সপিয়ার না আমি এর আমার টাকার ছিল তখন রমি আমার মনে আছে আমি তখন একটা ছোট্ট ইঞ্জিনিয়ারিং ফার্মে কাজ করি আমার কলেজরা বেশিরভাগই আমার থেকেও বয়স আমি যখন গেছি আমার বয়স কত সে বললো আমাকে যদি নেই আমি খুঁজে দেখছি বলে ওই প্রত্যেকের কাছে প্রায় জনচল্লিশ কাজ করে খুঁজলো কারোর কাছে শেষ পাওয়া গেল এবং তারপরে ও মহা বললো পেয়েছি কি পেয়েছো ল্যাম্পলাম আমি তো ভাই নাটকটা খুঁজছি বললামি ফ্রম গল্পটা তো আছে ওদের সম্বন্ধে অবস্থাটা ওই আর কি আমি দেখলাম আমি আর বেশি কথা বাড়ালে আমাকে বলতে আরম্ভ করবে আর আমি চেপে গেলাম সেই সময় আমার খুব আর্থিক অবস্থা খারাপ থাকা সত্য সস্তায় পাওয়া যেত অবশ্যই শেক্সপিয়ারের কমপ্লিট বাক্স একটা আমাকে কিনতে পড়ে কি কি বুঝতে পারবো না বহুদিন আগে পড়েছি ভুলে গেছি আর যাই হোক তারপরে ওখান থেকে তো ফিরে এলাম ফিরি তো ওই একটা কাজ আমাকে করতে হবে। বিকেলগুলোর কাজ চাই তখন ওই চক্র আমাদের যে দলটা হয় সেই ধারণা কিছুটা আমার ওখানে বসে বসেই হয়েছে যে আমাদের এই আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কিছু মিলে সমবয়স্ক লোকজন বা যারা থিয়েটারের মধ্যে তারাও আছে অঞ্জলি বোস আমার কাজিন হয় সে তার হাজব্যান্ড অজিত বোস তবে অঞ্জলি বোস আর আমি প্রধান এবং আর যারা যারা তারপরে আমার স্ত্রী ছিলেন পুতুল ছিল তারপরে আরো সব বিভিন্ন সময় জুটেছে এটি কাপুর বিজন দাসগুপ্ত অর্চনা দাসগুপ্ত পরে থিয়েটার করেছে আমাদের সঙ্গে বিদ্যাসাগর কলেজের অধ্যাপক শ্যামল চক্রবর্তী যার বাড়ি প্রথমে প্রথম এবং ইন্দ্রজিৎ নাটক পাঠ করেছিলাম তার বন্ধু লামাটিনিয়ার স্কুলের টিচার সুধীর বোস তারপরে সুবীর রায় বলে একজন আইনের লাইনে ছিলেন এই রকম আরও ঠিক ছিলেন এখন অত মনে করে বলতে পারবো না কারণ অনেক সময় তারপরে মাইথনে আমার থিয়েটার গ্রুপের সঙ্গে কানেক্টেড ছিল যদিও থিয়েটার কখনও করতো না আমাদের আড্ডার মধ্যে ছিল মুকুল রায় তখন কলকাতায় চলে এসছে মুকুল রায় তখন ছিলেন হয়তো এসেছে তারপরে চলে গেছে আসতে পারেনি কিন্তু মাঝে মাঝে খুব জমজমাট হতো প্রতি শনিবার একটা প্রোগ্রাম থাকত। প্রথমত আলোচনার প্রোগ্রাম আলোচনা মানে যে যে বিষয় জানে আমি টাউন প্ল্যানিং জানি তো টাউন বললাম শ্রমিকও বলেছে ওখানে কথা শ্রমিক গেছেও চক্র সেটিং অনেক শ্রমিক একটা মনে হচ্ছে যাত্রা নিয়ে বলেছিল তখন কারণ শ্রমিক ভীষণ যাত্রাতে উৎসাহী হয়ে উঠেছে যাত্রা তখন এই চেহারা ছিল না কিন্তু কমার্শিয়াল হয়নি যাত্রা আচ্ছা সেটা বলেছে তারপরে মধ্যে মধ্যে নিমন্ত্রণ করে এনেও আমরা করেছি আবার যাকে নিমন্ত্রণ করে আনলাম তার ভালো লাগলে তিনি আবার এমনি অন্য সিটিং এসেছেন আবার অন্য এমনি মজার মজার প্রোগ্রামও হতো যেমন ওই চেনা মানুষের গল্প কয়েকজন ভার নি। লিখে নিয়ে আসবে ইন্টারেস্টিং জেনা মানুষ ক্যারেক্টার সেটা পড়বে কিংবা বিদেশে বিপদে পড়ার গল্প সকলের কিছু না কিছু থাকে এক্সপিরিয়েন্স হয় মুখে বলবে না হয় লিখে নিয়ে আসবে এরম ধরনের আসর হতো তার সম্মেলন বলতাম সেটা সবচেয়ে ইন্টারেস্টিং হতো আর কি সেটা আমি আমারই দায়িত্ব ছিল ওই ছোটোখাটো পেপার অ্যান্ড পেন্সিল গেমস পার্টি গেমস ট্রেডার হার্না তানা এই সমস্ত সেগুলোকে এখানে ইংরেজি বই থেকে শিখে আর সেগুলোকে বাংলা করে নিয়ে বলতে টুলতে সে একটা আসর মধ্যে মধ্যে আমাদের আর একটা বাদ দিয়ে গেছি কথা লন্ডনে পূর্ণাঙ্গ আমার দ্বিতীয় নাটক এবং কাউকে শোনাতে পারছি না তো এক ছিলেন ওখানে করছিলেন কারণ স্বামী কলকাতায় চলে এসেছেন আমাকে বলে গেছেন দেখা শোনা করতে আমি খায়টা কর্তব্য করে মধ্যে মধ্যে গিয়ে দেখা হলি আমার পড়াশোনা জিজ্ঞেস করছি এরকম হয়ে গেছে অন্য লেখা কি নাটক ফাটক এইটুকু শুনে তিনি আমাকে এমন একটা লেকচার পনেরো মিনিট ধরে দিলেন তার কাছে নাটকের নাম আমি বুঝলাম যে আর যাই হোক মানে এই রকম তিনি এম এ থেকে পিএইচডিতে নেওয়া হচ্ছে না কারণ যাই হোক না এমনি পদ্ম মহিলা খুব ভালো সেস অব্দি একটি বাঙালি পেয়েছিলাম যাকে আমি শুনিয়েছিলাম যাই হোক কলকাতায় এসে অনেকদিন পরে ফিরছি বন্ধু বান্ধব আছে একটা হোল নাইট স্টেশন আমাদের হয়েছে একজনের ফ্ল্যাটে জমা হয়ে খাওয়া দাওয়া করে রাত্রির বেলা সারা রাত্রি থাকা হবে আড্ডা মারা হবে যখন বাস স্ট্যান্ড সমস্ত বন্ধ হয়ে গেছে তখন আমি বললাম আমি একটি নাটক লিখেছি এবং পড়ব। ন্যাচুরালি তার অস্বরে আপত্তি আগে বললি পাত্রিস তারা চলে যেতাম এখন বাস নেই আমারই বন্ধু কানক ওই অঞ্জলির স্বামী অজিত বসে সে ছিদ হয়ে শুয়ে বললো পড়তে থাক আমি শুনতে থাকি নাটকটা আমি একবার অদম্য আর কি সোনা বই পাগে পেয়েছি সোনা বই আমি যেই নাটকটা আরম্ভ করেছি পড়তে প্রথম অঙ্ক প্রথম দৃশ্য শুনে কানু বললো বেশ লিখেছিস এইভাবে আমাকে প্রতিষ্ঠা নিতে হয়েছে নাটকের লাইনে বেশ লিখেছিস যাই হোক আমি সে জান এখন বলতে পারবো না ওইরকম বেশ লেগেছিস মোটামুটি ভালো লেগেছিল কোথায় তারপরে সে বড়পিসিমা অভিনয় করলাম আর নাটক করলাম অন্য লেখা নাটকও করলাম কি এমনকি নাট্যোৎসবও একটা হলো বেশি মিশ্রা প্রচন্ড আপত্তি করা সত্ত্বেও নাট্যোৎসবও হল সেও করেছি চক্র থেকে আমাদের অভিনয় হয়েছে বড় পিসিমা সলিউশন এক্স শনিবার রামশ্যাম যদু তারপরে থানা থেকে আসছি ইন্সপেক্টর কল সুইটার এ তারপরে হকিনা শেষ নেই হক হবি কাহিনী হবি কাহিনীর ফার্স্ট শো একটা শো চক্র করেছে কবি কাহিনী আর কি আর একটা যেন কি মনে হচ্ছে বোধ হয়েছে। এই ছটা আবার মনে পড়েছে আমি ছটার মধ্যে দুটো ছোট না এই চক্র থেকে অভিনয় হয় স্পোরাটিক্যালি কিন্তু মানে শো করলাম আর কি দু একটা একাধিক অভিনয়ও হয় দু বড় পিসিমা একাধিক অভিনয় হয়েছে রামশাম যদি একাধিক অভিনয় হয়েছে তো যাই হোক এই চক্রের আমিটার পরে তখন কিন্তু কিছু কিছু নাটক আমার লেখা আরম্ভ হয় শনিবার তখন লিখেছি রামশান যদু লিখেছি হয় সব কথাই তো আপনার লেখা হলো ওর মধ্যে যে আর ওই চক্রের আমলি এবং লেখা হয় কিন্তু করবার কথা কখনো মাথায় আসে আমার একটা প্রাইভেট রচনা হিসেবে যাই হোক ওই সালে প্রতিষ্ঠা হয়েছে আর সালে আমি আবার বাইলে যাই এই আমি পুরো চক্রের খুব ঘনিষ্ঠভাবে জড়িত ছিলাম এবং উদ্যোগী ছিলাম একজন আর কি প্রোগ্রাম টোগ্রাম আর অঞ্জলি ছিল বিশেষ করে এই দুজনেই মোটামুটি কাজকর্ম করে তেষট্টিতে আমি বাইরে চলে যাওয়ার পরে চক্র চলেছে কিন্তু আমি ছিলাম না তেষট্টিতে বাইরে যাই একটা ফ্রেঞ্চ গভর্নমেন্ট স্কলারশিপ টাউন প্ল্যানিংয়ের উপর সেইটা নিয়ে নমাসের জন্য বাইরে যাই তখন আমি কালকাটা কর্পোরেশনে চাকরি করি যেটা ছাড়বার আমার ইচ্ছে ছিল এবং কী জানি কোন কুবুদিতে কিংবা সুবুদিতে যাই না আমি ছুটি না নিয়ে রিজাইন করে চলে যাই আগের পরে লন্ডনেও আমি যাই ফিরে এসে পাঁচ মাস বেকার ছিলাম আবার চাকরি খুঁজে আমার পেতে এবারও রিজাইন করে ছেড়ে দেয় করবো না এই জন্য কত বছর চাকরি হয়ে গেল স্ত্রী এবং দুটি ছেলের মেয়ে স্কুলে যাচ্ছে আমার তখন টোটাল সঞ্চয় হচ্ছে মাইনাস দেড় হাজার টাকা বাজারে টাকা আর ফিরবো বেকার তো এই অবস্থাটা দেখুন ভয় পাইয়ে দিল তো তখন ওইখান থেকেই মনে হলো যে আবার ফিরে ওই রকম বাগেরবারে বারে পাঁচ মাস বেকার ছিলাম এবার কদিন থাকবো জানি না আর ধার করে আর চলে না এবার কিছু একটা করতে। না তখন আফ্রিকাতে চাকরি করছে কারণ লন্ডনকে আমি একটা জিনিস হয়ে গেছিল যে আমি ইউরোপ ধরনের জায়গাতে আমি সেটেল করবো না এবং আফ্রিকাতেও সেটেল করবো না এটাও আমার ছিল কারণ কর্মক্ষেত্র কলকাতা এটা বরাবর মাথায় ছিল বাইরে যদি থাকেছিল ট্রেনিং পিরিয়ড বইট সময় পাওয়া যায় ওখানেও আফ্রিকাতে প্রাণপণে টাকা কিছু বেকারো থাকতে পারি এরকম বা তিন বছরের প্রোগ্রাম এই করে আমি নাইজেরিয়ার চাকরিটা অ্যাকসেপ্ট তো মাঝখানে আমি ভারতবর্ষে এসেছিলাম এসে ফ্যামিলি নিয়ে একেবারে নাইজেরিয়ায় ওই মাঝখানের পিরিয়াডটাই আমার এটা অভিনয় কবি ফ্রান্সে আমি ন মাসের মধ্যে লেখা হয় লিখেছিলাম একটা মজা দেখুন আমাকে মনে করে আমি কমেডি টমেন্ট লেখা শেষ করে তারপর লিখতে আরম্ভ করলাম তা কিন্তু না দুটো একসঙ্গে এবং আমি কবি কাহিনী লিখেছি বা বললভপুরের রূপকথা লিখেছি বিচিত্রানুষ্ঠান লিখেছি মানে একটা অশ্লীল ব্যাপার স্বামী স্ত্রীর ইত্যাদি ইত্যাদি এরকম নাটক কেন আমি লিখছি তার প্রচন্ড আপত্তি সেটা আমার খুব পছন্দ এবং এই ধরনের অশাস্ত্রীয় ব্যাপার সে একেবারে পছন্দ করে সারা এটা মনে আছে কবি হতে একটা মনে আছে যখন একজন একেবারেই হাসছে না তিনজন বাঙালি ছেড়েছে পুরোটাই হাসলো আমি ধরে মোটা তার ভালো লাগে হাসি পায় আগা করে যে শুনে গেল হাসল পরে যখন দেখা হলো ওদের একজনকে জিজ্ঞেস করলাম যে দুর্গা একদম হাসলো না ওর তো ভালো লাগে হাসলো না মানে বাড়ি গিয়ে ক্ষমা করতো সারা রাত্রি ধরে হেসেছে মাঝে সময় যদি লোকে না হাসে দুঃখ হয়তো ভাববার চেষ্টা করি বোধহয় বাড়ি গিয়ে ভাবি শান্তনা তারপরে ফ্রান্স থেকে ফিরে এসে চাকরি নিয়ে ফিরেছি ওদের সেই কন্ট্রাক্টে আমি খুব উকিলের পরামর্শ নিয়ে যে স্ট্যাম্প মেনেছিলাম সেটা আবার ফেরত তারপরে আমি এক টাকা ডাক টিকিট মেনে যখন পাঠালাম তখন একটা তারপরে তারপর ছিলাম এপ্রিল মে জুন জুলাই চার মাস আমার কথা কিনেছে আমি ফ্রান্সে খুব একটা থিয়েটার দেখিনি বরং সিনেমা দেখেছি বেশি কিন্তু ওই টাইমটা ওখানে অনেক বেশি পেয়েছি ফলে অন্য কাজকর্ম আমার হয়েছে নাটক লেখা হয়েছে ওইসব মানে আমার একটু মনে করছে যে আপনার যেটা পরে আপনার অনেক নাটক যে ভুল এক্সপিরিয়েন্স অফ নিউক্লিও তারই সেই সম্পর্কে আপনার প্রথম ইনফরমেশন ইত্যাদি এগুলো বোধ হয় আপনি প্রথম ফ্রান্সই পেয়েছিলেন কী সম্বন্ধে আর থ্রেট এবং এই জিনিসটার যদি অবসেসন বলো আমার আরম্ভ হয় লাগান আমি উল্লেখ করিনি কারণ ওইখানে গিয়ে আমি ওয়ার জিনিসটা কাছাকাছ ওয়ার আমারও মনে আছে কারণ এখানে যখন বর পেরিয়ার বা তেতাল্লিশের দুর্ভিক্ষ তখন তো আমি খুব ছোটোটি নেই তখন কলেজে পড়ি পরিষ্কার মনে আছে কিন্তু ওয়ারের অন্য যে চেহারাটা যেমন আমার ওই ইঞ্জিনিয়ারিং যে ফার্মেট এই ইয়াং ছেলে তাকে হয়তো জিজ্ঞেস করছি বাড়িতে ক ভাই তো খুব ম্যাটার অফ ফ্যাক্ট ওয়েতে কোন ভাই যুদ্ধে মারা গেছে বা কোন ভাই খোঁড়া হয়ে ফিরেছে এই তো প্রায় ঘরে ঘরে তো কাজে ওয়ারটা যখন খুব পরিবারের কাছাকাছি হয়ে যায় তখন যে কি জিনিসটা হয় এই জিনিসটা আর নিউক্লিয়ার বম কিংবা নেক্সট ওয়ার্ল্ড বর কি এদের কাছে মিন করতে পারে সেই জিনিসটা বুঝি আর কি এই জিনিসটা থেকে এই যে স্লো ডেথ যে জিনিসটা প্রথম দৃশ্যে আছে আর কি আমাদের স্লো ডেথ যে স্টারভেশন ডেথ আমরা বুঝি কিন্তু ওই যে যে কোনো সময় আমি মরে যেতে পারি এবং যে বইটা করার বদলে তিনশো বেরিয়ে আসে সে বইটা আমি নাইজেরিয়াতে পড়ি লাইব্রেরি থেকে ওই ফর্মুলা ফর ডেথ ইয়ার্কোয়ার সে লেখকের নাম আমার মনে থাকে না কোথাও কোথায় লেখা আছে কিন্তু আমি ভুলে গেছিলাম ওইখানে আমি প্রথমে পড়ি আর কি তো ওই জিনিসটা আমার আরম্ভ হয় নাইজেরিয়ায় গিয়ে আমি থিয়েটার থেকে একেবারে টপাতে নাটক লেখা ছাড়া আমার আর ওখানে থিয়েটার বলতে গেলে নেই ইউরোপা থিয়েটার খানিকটা আছে ওই বলেস ওইকা তখন ইংরেজিতে লেখেছে তার নাটকের বই পড়েছি আমি ওদের থিয়েটারও কিছু কিছু আমার হোল তিন বছরের স্টেতে। িয়াতে একটি মাত্র থিয়েটার প্রশ্ন ইউনিভার্সিটির ছাত্রদের করা সেটা ছিল এই আমি দেখি আর এবং যতদের মনে হচ্ছে ইংরেজিতেই করেছিল তারা সেটাকে ঠিক নাইজেরিয়ান আফ্রিকান থিয়েটার বলে কিছু বলা চলে না দেখতে পাইনি ওই পিরিয়ড টা আমার যেটুকুমেন্ট বলা যেতে পারে একা ছিল তাদের থেকে আমি বেশি দেখেছি এইটুকু করতে পারি কারণ যারা কত নাইজেরিয়ান এবং কত বাজে কত খারাপ এইটা করে ওখানে নিজেদের আলাদা সুপিরিয়ার সোসাইটি করে না। সেইটা আমি করতে পারিনি ফলে আমি প্রাণপণে মানে আমার ভারতীয় কলিকদের থেকে আমি নাইজেরিয়ানদের সঙ্গে আমি চেষ্টা বেশি করেছি এবং আমার টাউন প্ল্যানিংয়ের চাকরি ছিল টুরে চাকরি হোল ইস্টার্ন নাইজেরিয়ান টাউন প্ল্যানিংয়ের আমি প্রথমে এমনিও টাউন প্ল্যানিং অফিসার হয়ে গেছিলাম পরে ডিপার্টমেন্টের চার্জ পেয়েছিলাম মানে ওখানে পাবলিক সার্ভিস কমিশনের ইন্টারভিউ দিয়ে আমি প্রমোশান পেয়েছিলাম যখন আমার আগের বস হয়ে। যায় ফলে আমাকে ঘুরতে হতো খুব বছরের অন্তত হাজার মাইল আমার ট্যুরের জন্যই ঘুরতো বিভিন্ন জায়গায় যাওয়া এবং এমন এমন জায়গায় যাওয়া যেখানে সাধারণ লোকের দেখা হয় সস্তা বার যেখানে ওদের সেই হাইলাইফ ডান্স হচ্ছে সেটা আমি কি বলবো সেটা ইন্ডিজেনাসও বলতে পারি আবার জগা খিচুড়িও বলতে পারি ওই ল্যাটিন আমেরিকার ক্যালিপসো বা ওদিকের জ্যাজ নিগ্রয়ে। তার সঙ্গে ওদের নিজস্ব ওয়েস্ট আফ্রিকার ডান্স এগুলো সব জড়িয়ে হাইলাইটটা সবচেয়ে পপুলার ডান্স ওদের মানে অর্কেস্ট্রাতে ওদের সেই কঙ্গা ড্রামও আছে ওদের টকিং ড্রামের ব্যবহারও দেখেছি আমি আবার ইলেকট্রিক গিটারও আছে বিলিতি ড্রাম সেটও আছে কিন্তু গানগুলো সব ওদের নিজস্ব ওদের মিউজিকের সঙ্গে পরিচিত আমি খানিকটা হতে পেরেছি ওইখানে শুনে শুনে এবং তার রেদ আফ্রিকান রেদম এইটা বোধ হয় আমার সবচেয়ে বেশি এক্সপোজার ওই আফ্রিকান রেদমে হয়েছে আমি ওদের নাইট ক্লাব যেটাকে বলে সেটা আমরা যা বুঝি তা নয় অর্থাৎ শো বা ফ্লোর শো থাকে না হচ্ছে একটা ব্যান্ড থাকবে যাতে সেই ব্যান্ড যখন বাঁচবে নাচা যায় এই হচ্ছে নাইট ক্লাব এবং অনেক রাত্রি অব্দি খোলা থাকে কোনটা রাত দুটায় বন্ধ হয় কোনটা রাত ভোর বন্ধ হয় এই খোলা এছাড়া নাইট ক্লাব বলে আলাদা কোন মানে নেই আমি ভীষণতা কখন না বাইরে কথা দেখছি বাজা হচ্ছে মাঝে মাঝে ইন্টারভেল হয়তো একটু নেয় জানা আছে তো আমার কি আমার লোভ হল আমি সহজে আলাপ করতে পারি না আমি একজন বলেছি আমি বলেছি খানিক বলবে যে ফরাসি জানো আমি ভালো জানি না এ চুকে যাবে লোকটা আমাকে আঁকড়ে ধরলো আরকি এবং সে দলের প্রত্যেকের সঙ্গে আলাপ করিয়ে দিল তারপরে আস্তে আস্তে তাদের গপ্পটা সমস্ত শুনলাম আফ্রিকা কিন্তু থানা ক্যামেরস ল্যান্ড নাইজেরিয়া সমস্ত কিন্তু হাইলাইফটা কমন ওদের একটা কমন ল্যাঙ্গুয়েজ আছে ইংলিশ সেইটা দিয়ে ওরা প্রত্যেকের সঙ্গে এদিকে তো ট্রাইব টু ট্রাইব ইবো ভাষার সঙ্গে ইস্টার্ন নাইজেরিয়ার ইয়ে ভাষা কোনো মিল নেই ট্রাইবাল ভাষা কাজে ওই ইংলিশ ইংলিশটা হচ্ছে যোগসূত্র আর ক্যামেরুন ওরা ফ্রেঞ্চ ক্যামেরুন এসছে এক বর্ণ ইংরেজি জানা না আর ভীষণভাবে এক্সপ্লয়েটেড যেভাবে ওদের চাকরিতে নিয়ে এসেছে জাস্ট ওদের খরচটাও উঠবে ওদের পরিবারের জন্য কিছুই ওরা নিয়ে যেতে পারবে না এত এক্সপ্লয়েটেড তবু ওদের খাওয়াটা জুটবে বলে পরিবারের উপর বার্ডেন না হয়ে চলে এসেছে ওটিস্ট মানে বাজনা গান একটা পুরো অর্কেস্ট্রার দল প্রচণ্ডেডে ফাঁকে বাঁধছে তখন হয়তো একজন এসে আমাকে একবার ওই গুডিন করে ফিরে যেত এইরকম ধরনের আমি বলবো যে আমি অন্য কোনো আমার দেশের যারা সহকর্মী এসব তাদের কাছে এই কথা বলতে পর্যন্ত সাহস করতুম না যে আমি ওই সব জায়গায় চাই যারা বলতো ওখানে গেলে খুব হয়ে যাবো মেরে ফেলবে আমাকে এ হবে মাতালের কাণ্ড আমি তিন বছরের স্টেটে এত মদ খাই আর একটা মাতাল দেখিনি আমি ড্রাঙ্কার দেখি। যেটা আমি ইউরোপে গাদাগাদা দেখেছি আমেরিকাতে গাদাগাদা দেখেছি রাশিয়াতে ফুটপাতে পড়ে থাকতে দেখেছি আউট হয়ে গেছে লোকে ডিঙিয়ে চলে যাচ্ছে কেউ তুলছে কেউ দেখেছে কিন্তু ওখানে আমি একটা মাথা করি দেখি কখনো জন্য আমি আনসেফ ফিল করি রাতে যে কোনো আওয়ার্সে আমি এই গাড়ি চালিয়ে ফিরেছি কোনোদিন আমি আনসেফ ফিল করি এত সেফ লেগেছে আর ওদের মেশা হসপিটালিটি সব ভালো লেগেছে কিন্তু ওকে তো ঠিক প্রপার এক্সপোজার পাবে তাহলে থাকতে পারলে সেটা হয় সেটা আমি কাজের চাপের জন্য বেড়ে উঠিনিটা সাহসের অভাবে উঠিনি এই কারণে আমার ভয় নেই যাওয়া মানে দু একবার টেম্পেড হয়ে যায়নি কিন্তু আমি করতাম কি ট্যুরে গেলেও যে শহরের ট্যুর আছে টুর শেষ করে তারপরে সেই শহরের আশেপাশে মানে অন্তত সখানেক মাইল আমি এদিক ওদিক ঘুরে আসতাম মানে জাস্ট এক্সপ্লোর করে আসতাম এবং আমার নাইজেরিয়ান কলিকদের থেকে আমি ইস্টার্ন নাইজেরিয়াকে ভালো ছিনতাম তার জিওগ্রাফি তার রাস্তাঘাট আমি ভালো ছিনতাম ইস্টার্ন নাইজেরিয়ান কলিক আমার হাতে এক জায়গায় কোনোদিনই যায়নি আমার সেখানে যাওয়া হয়ে গেছে সেখানে কিন্তু আমার টাউন প্ল্যানিংয়ের কোনো কাজ নিজের খরচায় আমি পেট্রোল খরচ করে আমি তো অনেক কিছু নিয়ে লিখি আমার লেখা আসে না আমি আরম্ভ করেছি নাজিরিয়া আরম্ভ করেছিলাম খানিক দিন লেখা দেখলাম হবে না লিখবো বলে কিছু নাজিরিয়া সম্বন্ধে ইন্টারেস্ট লিখবো বলে কিছু পড়াশোনাও করেছিলাম মানে আরম্ভ করে সব করেছিলাম তারপরে ওই যে একটা ডামাডোলের সময় আমি ছিলাম কাছে আলোচনা লেখা সম্বন্ধে একটা অসম্ভব করে আর লিখতে গেলে আমি দেখে আমি কিছুই বুঝিয়ে লিখতে পারছি না ফলে আমার লেখা যাই হোক গল্প করতে পারি তাও অনেক ভুলে গেছি নাইজেরিয়াতে কিন্তু বসে আপনি অনেকগুলো নাটক লিখে ফেলবেন নাইজেরিয়াতে কি আমি নাটক লিখেছিলাম তার কারণ বলতে গেলে যাকে রেকগনিশন বলে স্বীকৃতি সেটা আমার ওই সময় আরম্ভ হয় ওই তুমি তারা দিয়ে আমাকে যে চিঠি গেলো অঞ্জলির ছাপতে চাইছে তোমরা যদি কপি করে দিতে পারো ফেয়ার কপিতে ছাপা হোক বহরবি পত্রিকা বা বহুর্ করবি বলেও কথা হলো তখনও আমার কোনো মাথাতে একবারও আসেনি যে সম্ভমিত্রর মতো লোক যেন ওরা সেই কলেজ জীবন থেকে ভক্ত ছিলাম তিনি আমার নাটক ছুঁয়েও দেখবেন আমি ভাবি তুই তো যাই হোক তারপরে তো যত খারাপ প্রোডাকশানই হোক সৌভণিগেরোই এবং ইন্দ্রজিৎ তার ফলে হঠাৎ ছুটিতে যখন নাইজেরিয়া থেকে বাড়ি এলাম দেখলাম বেশ ফ্রেন্ড রেগুলিশন আর নাইজেরিয়াতে যদিও আমার টাউন প্ল্যানিং ভালোবাসতাম ওই একটা জায়গাতেই টাউন প্ল্যানিং আমি করতে পেরেছি কাজে অনেক সময় বাড়িতে কাজ এনে করেছি সারা রবিবারে বাড়িতে প্ল্যানের কাজ করেছি চাপও ছিল কিন্তু তবু আমার সময় ছিল কারণ অন্য কিছু করবার নেই আর ওদের ওয়ার্কিং আওয়ার্সটা বড়ো ভালো ছিল সকাল সাড়ে সাতটার থেকে বেলা তিনটে না সাড়ে তিনটে পাওয়াতে বই পড়া বা লাইব্রেরিতে বই আনা সব করে করা বই পড়া হয়েছে বেশি আর নাটক লেখার সময় অভাব আর স্বাস্থ্য আমার খারাপ না তখন আরো ভালো ছিল বোধহয় িয়াতে দফায় এটা আরম্ভ করি বাকি ইতিহাস আরম্ভ করে ওটা রয়ে যায় বন্ধ হয়ে যায় শেষ করতে পারি না ওই রকম অনেক নাটক আমার হবে না সামলাতে পারলাম না এই ব্যাপার হয়ে যায় এটাও সেই রকম সামলাতে পারলাম না বলে আটকে আটকে গেছি দুবার আটকে খুঁজলে একেবারে অন্য গল্প যেটা এই গল্পের কোনো কোন মিল নেই আরম্ভটা অন্তত আচ্ছা কিন্তু শেষ করিনি বাকি ইতিহাসই বোধ হয় ট্যুর যেটাকে বলে তারপরে ছুটি ওদের ট্যুর হচ্ছে পনেরো থেকে দু বছরের মধ্যে যে সময় ছুটি নিতে পারবো আমি বোধহয় মাস ছুটিতে আসি ফার্স্ট ফার্স্ট টু এর বোধ হয় লেখা খালি বাকি ইতিহাসই লেখা আর ছুটিতে যখন ছিলাম তখন ওই বাঘ নাটকটা লেখা হয় এবং সেটা বলেছিলেন না হলেও ধারণা আমার আছে যদি পুরো ইন্ডিয়ানাইজ না করা যায় তাহলে আমি কেন ইংরেজি নাটক নেব তারপর দেখলাম কিছু কিছু যে পুরো হয়নি বলে আমার মনে হচ্ছে করা হয়েছে তখন আমি বাঘটা করার কথাটা তখন আমার কাছে নেই করার টাইম হচ্ছে তারপরে ফিরে গিয়ে তখন তো ওই সম্পদা এ নিলেন তাতে আমরা উৎসাহ বাড়িত আমি লিখতে পারিব না লেখা যেতে পারে চেষ্টা করলে চিন্তাটা বেশি করা হয় ফিরে আমার পরপর যেটা লেখা হয় যত আমার প্রথম নাটক পরে কোনো যেটা কোথাও অভিনয় হয়নি কোথাও অভিনয় করা যায় নাটকটার বিষয়বস্তুটার থেকে আবার তারপরে যদি আরেকবার ও একটা ছায়া হয়েছে একটা নাটকের খানিকটা আছে তারপরে বোধ হয় তিনশো শতাব্দী থেকে সেটা আমি পড়িনি পাগলা ঘোড়া আর সিক্স হচ্ছে ওই সমরেশ বসুর বিবরের নাটক এই ছটা আমার লেখা হয় তারপরে একটা আবার লম্বা আমি ওই একটা আকৃষ্ট হতাম না একটা দল যাদের হয়তো অভিনয় বহুদিনের অভিজ্ঞতা ডাইরেক্টর ভালো অভিনেতা ভালো হয়তো নাটকের লেখার ব্যাপারে আছে সেরকম কোন দলের সঙ্গে যুক্ত হলে সেইটাকে স্ট্রং করা বরং বেকার এবং বহরুপিতে ঢোকার কথা আমি চিন্তা করেছি কিন্তু বহরুপীতে ঢোকবার আগে একটু ভালো করে ভেবে চিনতে ওরা যখন অফার দিলেন সম্ভাবনা কলকাতা ছিলেন ওই প্রোডাক্টটা ডাইরেক্ট করতে বহরুপিতে আমি খুব খুশি হয়ে অ্যাকসেপ্ট করলাম কারণ তখন আমি দেখবার সুযোগ পাবো যে বহিরুপিতে ঢোকাটা সুবিধা হবে কি প্রোডাক্টটা ডাইরেক্ট করলাম কিন্তু মনে হলো যে সুবিধা হবে কাজ হবে না এবং কত করে জিনিস আমার মনে হলো যে আমার আমার কাজ করা ছাড়া উপায় নেই কেনoverline নাই ঢুকলাম মানে টেম্পারামেন্টের সাথে বলতে পারেন বা কিছু কথা আমি আমার টেম্পারামেন্টের সাথে ওখানেকার টেম্পারামেন্ট আমি থিংক তো এটা কবে করলেন আপনি আমি শালের ব্যাপারে আমি চলে আসি তার ঠিক পরেই হবে আমার যা মনে হয়েছিল আমি সেটা বলে বলেছি আমি ওই একই অভিনেতা অভিনেত্রী দিয়ে সীতারাথ কনা আর শরদিন্দু বাসন্তী করার নই তার যুক্তিটা আমি দিয়েছিলাম ওটা যদি আমাকে নতুন থার্ড একজন অভিনেতাকে সীতানাথ সাজি আসতে হয় যেটা ইমিজিয়েটলি থিয়েট্রিক শরদিন্দু তার চিন্তাটাই রিয়েল কারণ কাজে একই সীতানাথের আসবার কথা তিনটেই ওদের মধ্যে ঘটছে কিন্তু একটা নতুন এজেন্সি এসে গেলে যে হ্যাঁ সত্যি সত্যি জনপ্রেতার্থে আসছে সীতারাথের পেতার্তা বলছে এইটা হয়ে গেলে আমার মনে হয় বাকি ইতিহাসের আসল কিন্তু আরো কিছু কিছু দল নাম করা দিল্লির অভিযান আলাদা করেছে আমি বলবো দেবার মাছ কিন্তু তিনি আরেকটা সলিউশন আরেক ভাবে আমাকে নাটকটা বদলে দিতে বলেন সেটাতে আমি রাজি হইনি আমি রাজি হইনি কিন্তু আমি বলেছিলাম যে আপনি যা ইচ্ছে নিন যেটা ইচ্ছে আমি উনি বলেন তারপর যেটা আপনি শো বন্ধ করে দিতাম কখন আমি সেটা করব না আমি কখন সেটা করি না কারও সই বন্ধ করি আমার মতামতা আমি হয়তো খোলা করি দিয়ে আমি করি না এবং আমি সময় জানেন যে আমার সঙ্গে ডাইরেক্টরদের একটা চুক্তি থাকে যা খুশি তারা বদলাতে পারে ফেলে দিতে পারেন লাইন মতন যোগ করতে পারেন তাদের ফ্রিডাম আছে ডাইরেক্টারের আমি এখানে একটা ফ্রিডাম রাখবো নাটক সম্বন্ধে নাটকটা দেখে অভিনয় দেখে আমার যা মনে হবে সেটা খোলাগুলি বলবার ফ্রিডামটা আমার সেটা অধিকাংশ মানে কবিতা দেখি দেখেছি আমি তাহলে যে শো দেখেছি তা ছিল না মনে তারপরে শতাব্দী প্রতিষ্ঠিত হয় সাতষট্টি সালে পুজোর চেনাশোনা লোক দিয়ে আরম্ভ হয় এবং কবি কাহিনী নাটকটা একদম ধারা হয় কারণ হাসির নাটকের দিকে একটা চোখ আমার আছে এবং গোড়ার দিকে একটু এলাহী কাণ্ড করে শুরু হয় তখন নাইজেরিয়াতে টাকা কিছু হাতে এবং যে সিস্টেমগুলো করা হয় সেটা প্রফেশনাল না হলেও খানিকটা ওই ধরনের অ্যাপ্রোচ অর্থাৎ এক ধরনের কোঅপারেটিভ যেখানে লাভ বলে নয় একটা টাকার উপরে বিক্রি হলেই সেটা খায় শেয়ার করে নেবে অর্থাৎ ইনসেন্টিভ একটা থাকবে যেটা আমি এখন একেবারেই বিশ্বাস করি না যে জিনিসটাতে এবং সেটা ভুক্তভোগী বলি কেনটা বিশ্বাস করি না সেরকম একটা অ্যারেঞ্জমেন্ট তখন করেছিলাম এক ধরনের ডিস্ট্রিবিউশন হয়ে যাবে এবং বেশ ক্যান্ডে ঝুঁকি নিয়েছিলাম টাকার লোকসানও কিছু দিয়েছিলাম আবার আনন্দবাজার একটা ইনস্টারশন ক্লাসিফাইড অ্যাডভার্টিসমেন্টও দিয়েছিলাম যদি আপনি কোনো ভালো দলে এখনি যুক্ত না থাকেন এবং থিয়েটার করবার ইচ্ছে থাকে তাহলে এবং পশ্চিমবঙ্গ থিয়েটার পাগল কতখানি তার প্রমাণ হচ্ছে ওই একখানা ক্লাসিফাইড অ্যাডভার্টিসমেন্ট ইনসারশনের জবাবে আমি নশো কত যেন অ্যাপ্লিকেশন সে ফাইল আমি অনেকদিন রেখেছিলাম তাকে উইটুই খেয়ে ফেলবো ইন্টারেস্টিং কিছু ছিল সব পেয়েছিলাম অনেক অংশ ধরে নিয়েছিলাম এটা কমার্শিয়াল থিয়েটার পয়সা দেওয়া হবে করেছে হোক কিছু কিছু লোক পেয়েছিলাম ইন্টারেস্টিং হচ্ছে